সমাধান কম রক আলদুল রবিলাম ও সলাতাতসালামা সঈদুলমুরসী নবীনা মহমদ বলা আলী ও সহবজাইন ওন বেসানি আলিয়মদ্দিন আমরা তফসির কর ও সূরত সুরত শামস রসরুল্লাহ সাল্লি সাল্লামের মক্জীবনে নাজল হয়েছে এতে পনেরোটি আয়াত রয়েছে আর এর নামকরণ হয়েছে প্রথম শব্দ দিয়ে এই সুরার অশামসে ওদুহা আল্লাহ পাক এই আয়াতে সূর্যের শপথ করেছেন আল্লাহ পাক রবুল্লা আলমীর এরশাদ করেছেন ইসমিল্লাহ রহমান অশামসে ওদুহা হা আমি শপথ করি সূর্যের ওদোহা এবং হা জামিরের মরজা অর্থাৎ হা হা যে জমির সেটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে ওই সূর্য তাহলে সূর্যের আমি শপথ করি আর সূর্যের উজ্জ্বল কিরণের অদহাসমস সূর্যের উজ্জ্বল কিরণের আমি শপথ করি তাহলে সূর্যের আল্লাহ শপথ করেছেন আর সূর্যের যে উজ্জ্বল কিরণ এর শপথ করছেন ওয়াল কামার ইজা তালাহা আর আমি চন্দ্রের শপথ করি ইজা তালাহা যখন চন্দ্র এই সূর্যকে অনুসরণ করে সূর্যের পেছনে পেছনে চলে ওয়ানাহার ইজাজ্লাহা আর দিনের শপথ করি যখন তা উদ্ভাসিত করে ও লাইলি ইসাহা রাতের শপথ করি যখন তা আচ্ছন্ন করে রাতের অন্ধকার দিয়ে পৃথিবীকে আচ্ছন্ন করে ওসামায় অমাবানাহা আর আকাশের শপথ করি অমাবান আহ আর যিনি তা বানিয়েছেন তৈরি করেছেন এখানে মা মানের অর্থে রয়েছে মা মানে কি হয় আর আরবিতে মান মানে কে হয় বা যিনি হয় যে আর জিনি যে বস্তু মা বস্তুর জন্য আর মান হচ্ছে ব্যক্তির জন্য তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং নিজের শপথ করছেন সে যেন মায়ের অর্থ হচ্ছে মান অর্থাৎ আল্লাহ পাক বলছেন অসা আমি আল্লাহ শপথ করি আকাশের আর ওমা বানাহা মানে অমান বানাহার যে আল্লাহ এই আকাশকে তৈরি করেছেন তার শপথ করি নিজের সত্তার নিজের শপথ করেছেন আল্লাহ পাক রব্ুল আলমিন তার ও শপথ করেছেন আর তার সৃষ্টি থেকেও শপথ করেছেন আর আল্লাপাক নিজের জাতে পাকেরও শপথ করেছেন ওয়াল্লাহাহা আর আমি জমিনের বা পৃথিবীর শপথ করি অমাতা এবং যিনি শপথ করি আমি নিজের শপথ করি নাফসি ওয়ানিং ওয়ামা সৌয়াহা এবং আমি প্রাণের শপথ করি অমা সাউাহা মানে অমান সাহা যিনি প্রাণকে মানুষকে সুবিন্যাস্ত করেছেন সামঞ্জস্য পূর্ণ করেছেন সে আল্লাহ পাকে শপথ করি তো আল্লাহের নিজের সত্তার শপথ করলেন আর বিভিন্ন আল্লাহ পাকের সৃষ্টি শপথ করলেন তারপরে আল্লাহ পাক বলছেন ফা আল্লাহ মাহা ফুজুরাহা ও তাকওয়াহা মানুষকে সৃষ্টি করার পরে সুবিন্যাস্ত করার পরে সুঠাম করার পরে সুন্দর গঠন দেওয়ার পরে আহসান তাকবিম আমি মানুষকে উত্তম অবয়বের সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়ব এর চাইতে ভালো সৃষ্টি পৃথিবীতে আর কিছু নেই কিন্তু মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক না রাখে যে আল্লাহ কে এত সুন্দর করে সৃষ্টি করলেন তাহলে আল্লাহ বলছেন তারপরে রায়তা সোমবার না হো আস্তালা সাহা ফেলিন তারপরে যদি তার দশা এরকম হয় যে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখলো না আল্লাহ পাক বলছেন ফা আল্লাহাম আহা মানুষকে সৃষ্টি করার পরে অতপার কী করলেন অতপার মানুষকে জ্ঞান দান করে ইলহাম মানে জ্ঞান দান করা জ্ঞান দান করলেন ফজুর আহা তাকু আহা তার পাপাচারের আর আল্লাভ মন্দ কাজের ফজুর আহা মন্দ কাজের আর ভালো কাজ খারাপ কাজ সম্পর্কে জ্ঞান দান করলেন মানুষ অনেক সময় বিবেক দিয়ে বুঝতে পারে যেগুলি খারাপ কাজ অনেক কাজ সম্পর্কে বুঝতে পারে যেগুলি খারাপ কাজ যেগুলি সমাজ সমাজবিরোধী কাজ অথবা চরিত্র নষ্ট করে মানুষের বদনামের কারণ খারাপ কাজ সবাই বুঝে যারা করে তারাও বুঝে চুরি করা খারাপ কাজ মিথ্যা কথা বলা খারাপ কাজ মুসলিম অমুসলিম সকলেই বুঝে আর ভালো কাজও আল্লাহ জানিয়ে দিলেন কাদ আফলাহ মানাকা এই কথাটি বলার জন্য তখন বিভিন্ন বিষয়ের আল্লাপাক শপথ করলেন যে নিঃসন্দেহে সফল কাম হবে ওইসব লোকেরা যারা নিজ নিজ আত্মার পরিশুদ্ধি করলো নিজের হৃদয়কে পাক করলো শিরিক থেকে কুফরি থেকে কপটতা থেকে সন্দেহ থেকে আপাচারের কামনা বাসনা থেকে ইত্যাদি সংশয়ের রোগ থেকে আর কুপ্রবৃত্তির অনসরের রোগ থেকে সমস্ত পাপ হয় এই দুটি রোগের কারণে যেই রোগের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সাথে হৃদয় যখন রোগাক্রান্ত হয় সংশয়ের রোগ ধরে তখন শিরকুফরী আর মোনাফিগী হয় অবিশ্বাস হয় আর যখন শাহওয়াতের রোগ ধরে নেয় কুপ্রবৃত্তের অনসার রোগ ধরে সমস্ত পাপ হইতে পারে চুরি ডাকাতি বেঈমানি ইত্যাদি সব কিছু হইতে পারে এই দুই রকমের ব্যাধি থেকে যে অন্তরকে মুক্ত করলো অন্তরকে পাক পবিত্র করলো সে সফলকাম। কাম ওকাতখা বা মান্দাসা আর যেই ব্যক্তি নিজের হৃদয়কে মনকে কলসূতি করলো সে হচ্ছে ব্যর্থ সে হচ্ছে ক্ষতিগ্রস্তাবাদামুদ বেতাক তারপরে এক জাতির কথা আল্লাহাক বলছেন যে দেখো এই জাতি অবাধ্য হয়েছিল আর তাদের অন্তর্কে কুলসুতি করেছিল পাপ দিয়ে কুফরি দিয়ে অন্যায় দিয়েচার দিয়ে সুতরাং আল্লাহাক তাদের পড়ুয়া করেনি ধ্বংস করে দিয়েছিলেন সমুদ সম্প্রদায় তাদের সীমালঙ্ঘনের কারণে আল্লাহকে আল্লাহর দিনকে মিথ্যা মনে করেছিল আল্লাহাকের একত্বকে মিথ্যা মনে করে সিরকে লিপ্ত হয়েছিল আর নবীর কথা অমান্য করেছিল সোয়ালে আলি ইসলামের কথা এদিম বাস আসকাহা স্মরণ করো যখন তাদের সর্বাধিক বধ প্রকৃতির মানুষ সবচেয়ে তো হতভাগা আসকা হতভাগা তারপরে বদ সাকিও বধ প্রকৃতির লোককে বলা হয় আর শাকি বলা হতভাগা সবচেয়ে তো হতভাগা ব্যক্তি যখন উঠে পড়ল এবং বাসা মানে উঠে যাওয়া অর্থাৎ মাথা উঠালো যে আমি এই কাজটা করব আসলে ওরা একটা চক্রান্ত করলো যে সহলে আলি ইসাল্লাম যে একটা উট নিয়ে এসছে আর সেই উটের দ্বারা তারা দুধ ছিল একদিন এই উঠে শুধু পানি পান করবে আরেক দিন ওই জাতি পান করতে পারবে এরা তাদের অবদ্ধতায় শিলকুফুরির সাথে সাথে ওদেরকে নিষেধ করা চলে যে কাজ থেকে সেটা হচ্ছে আল্লাহ তামসু হা বেসু এই উস্ট্রি আল্লাপাকের মজেজা আল্লাপাক দিয়েছেন এই পাহাড় থেকে বেরিয়েছে সুতরাং কখনও এই উস্ট্রিকে খুন করবেন হত্যা করবেন না হলে তোমাদের ভাইয়া খাওয়ুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাকের আজাব তোমাদের ওপর চলে আসবে দুনিয়ার কিন্তু একদিন আলোচনা করলে এই সলের কথা শোনা যায় না তৌহিদ তৌহদ এক আল্লাহ এক আল্লাহ করি না দেবদেবীর না আমি করতে পারবো এই কাজ একে আল্লাহ আসকা বলেছেন আর রাসুল্লাহামের কাঁধে যে গুটের ভুড়ি চাপিয়েছিল রাসদুল্লাহ সালামের জীবকার জীবনে আহ আবি তাকে আসকা রাসুল উল্লা সালাম বলেছেন এ হচ্ছে আল্লা পাকের রসুলাম সতর্ক করার জন্য বললে না কাতাল্লাহ মানে ভয় করো তোমরা আল্লাহ পাকের উস্তি সম্পর্কে আল্লাহ পাকের এটা দেওয়া উস্ত্রী মজেজার উস্ত্রি এর কাছে আসিও না অসুক আর এর যে পানি পান করার পালা রয়েছে সেই দিনও তোমরা বাড়াবাড়ি করে সেই দিন তোমার পানি খেতে কূপের কাছে আসে একটি কূপ ছিল তাদের মিষ্টি পানি ফেকাজুহো কিন্তু তার অমান্য করো পা এই উষ্টির পা কেটে দিলো আকারা মানে পা কাটা আর পা কাটার পরে তারা জবাই করে দিল প্রথম পা কেটে দিলো যখন উষ্টি পড়ে গেলো তখন জবাই করে দিল তাদের এই অপরাধের কারণে আর এর চাইতে বড অপরাধ তাদের সিরকুফরির অপরাধ তহিদ নষ্ট করার অপরাধ নবী সাল্লাহ আলহিসাল্লামের নিয়ে আসা দিন অমান্য করার অপরাধ সব অপরাধে আর সবগুলি অপরাধে আল্লাহ পাক ধরেন আর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরকুফরী আল্লাপাক বলছেন ফাদম দম আলহিম রব্বহম বেজাম বহিম তাদের গনার কারণে আল্লাহ পাক তাদের রব তাদেরকে ধ্বংস করে দিলেন সমূলে বিনাশ করে দিলেন ফাহা এবং তাদেরকে মাটিতে মিশিয়ে দিলেন সাউ মানে বরাবর করে দাও সমতল করে দাও আল্লাহ পাক তাদেরকে মাটিতে মিশিয়ে দিলেন ধ্বংস করে এ একটা শুধু বিকট শব্দ হয়েছিল ক্রেস্তার জাতি আল্লাহ পাক এই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন কোনো দুনিয়ার শাসক যতই শক্তিশালী হোক এই রকমের কোনো যদি অ্যাকশন নেই কারো বিরুদ্ধে আর সে যার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে সে দুর্বল হয় তারপরে একটা আশঙ্কা থাকে রিয়াকশানের যে আমি এই ক্ষতি করলাম এই মারলাম সুতরাং রাস্তাঘাট আর বেরোহা যাবে না আর বেরোলে একেবারে পাহারা দিয়ে বেরোইতে হবে হ্যাঁ আর খুব সতর্ক সাবধান চলাফেরা করতে হবে কিন্তু একমাত্র আল্লাহ ফাকরবাবুল্লা আলম আল্লাহ বলছেন ওলাফাহ আল্লাহ ফাকর রব্বুল আলমিন যে এই জাতিকে ধ্বংস করলেন অথবা যে কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করেন এর খারাপ পরিণতি বলে কখনো ভয় করেন না আশঙ্কা করে না পৃথিবীর সমস্ত শক্তির এই আশঙ্কা আছে যে আমাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ হইতে পারে রিয়াকশান হতে পারে কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন এই রকমের কোনো খারাপ পরিণতির কোনো আশঙ্কা করে না আল্লাহ ফাকর্বুল আলমিনের কেউ কিছু বাঁকাও করতে পারে না তো আল্লাহ পাক আবুল আলমিন এই সামুদ্রদায়ের ঘটনা পেশ করে রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলী সালামকে দিয়েছেন একদিকে আর আর একদিকে মক্কার কাফের মুর্শ্রিকদেরকে সতর্ক সাবধান করেছেন আর কেমত পর্যন্ত যত অবাধ্য লোকের আসবে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে রাসুল উল্লাহি সাল্লামকে এইভাবে সান্ত্বনা দেওয়া হয়েছে যে দেখো আল্লাহ পাক তোমার সাথে রয়েছেন যেমন সো আল্লাহ আলী সাথে ছিলেন সোয়াল আলী ইসালামের নিয়াসা দিন আল্লাহর দিন ছিল অস্বীকার করার কারণে আর তাদের অবাধ্যতার কারণে তাদের পাপের কারণে সীমা লঙ্ঘনের কারণে আল্লাহফাকের আজাব নেমে এসেছিল সেটা আরব দেশেই তাবুকের এলাকায় এই সামুদ্র সম্প্রদায়ের এলাকা হচ্ছে তাবুকের মধ্যে একটা শহর আল ওলা আল ওলার পাশে এখানে আল্লাহফাক ধ্বংস করেছিল আর যখন এই মক্কার মুশরিকেরা সামদেশে ফিলিস্তিন জর্ডন আর ওইদিকে দমেস ওই দিকে যেহেতু তারা ব্যবসায়ী সফরে আর এদিকটা ছিল তাদের ব্যবসায় সফর ছয় মাস আর ছয় মাস ছিল এমানের দিকে আল্লাহ পাকরাবুল আলমিন রসুল্লাহ সাল্লাহআসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই সুরার শেষ দিকে সামুদ সম্প্রদায়ের ধ্বংসের কথা উল্লেখ করে আর মক্কার আরব মুশ্রিকদের জন্য আল্লাহ আকরাবুল আলমিন সতর্ক করার উদ্দেশ্যে এই ঘটনা বর্ণনা করেছেন তারা শুনে যাতে করে সতর্ক হয় কারণ এই ঘটনা তারা চোখে দেখছি যে যে এলাকায় ঘটেছে সেই এলাকা দিয়ে তারা রাত দিন যাতায়াত করে তাদের ব্যবসায়ী সফর ওই রাস্তা দিয়েই হয় তো আল্লাহাকবুল আলমিন শান্তনাদসুল্লাকে যে তোমার জাতি এই কোরাইশরা মক্কার লোকেরা যদি এই কুফুরির রাস্তা নেই তাহলে তাদেরকেও ওইভাবে ধ্বংস করবেন যেমন আল্লাহ পাক ধ্বংস করেছেন সামুদ সাম্প্রদায়িক আর অন্যান্য সাম্প্রদায়িক এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তার দিকে আবার ফিরে আসছি হলুয়া হলুয়া হায়াতি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরউদ্দিন আদনদি আপনারা দেখছেন ফিস টিভি বাংলা এই রমজানে ওয়েলকাম ও রমাদান রমজান হলো রহমতের মাস সাহরি ইফতার তারাবী লাইলাতুল কদর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 दिन सन्ध्या सतट पुनः सम्प्रचार दोपुर आढ़ाईटाय बांगलेश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 शाहिदुल्ला खान मदन डर हाफिज एजाम जहांगीराम दायित পরবর্তী অনুষ্ঠান ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমরা তফসির করছিলাম আম্মা পাড়ার আম্মা পাড়ার সুরত উল্লাই থেকে আমাদের তফসির হবে আল্লাহর আবুল্লা আলম এরশাদ করছেনমাল ইন্না সয়াকুমলা সাতা এই সুরার নাম হচ্ছে সুরাত উল্লেখ রাত মানে রাত এই জন্য যে এই সুরার প্রথম আয়াতে আল্লাপাক শপথ করেছেন ওল্লেইল রাতের রাত শব্দটি প্রথম আয়াতের প্রথম শব্দ এই সুরা মক্কি জীবনের নাজের হয়েছে রাসুরল্লা সাল্লামের এতে একুশটি আয়াত রয়েছে পাক আল্লাপাক একটি বিষয়ের শপথ করে তারপরে তিনি একটি বিষয়কে বরিষ্ঠ করে বর্ণনা করেছেন যে মানুষের মেহনত চেষ্টা সাধনা বহুমুখী একরকমের মানুষ পৃথিবীতে নেয় আল্লাহ ফক্রাবুল আলমিন এরশাদ করেছেন ওয়াল্লাই ইজা রাতের শপথ যখন তা দিনকে ঢেকে নেয় আলোকে ঢেকে নেয় রাত আসলে আর আলো থাকে না। নাশাহ মানে ঢেকে নেওয়া আচ্ছন্ন করা অন্নাহার ইজা তাজাল্লাহ আর দিনের শপথ যখন তা উদ্ভাসিত হয়ে উঠে দিন যখন উদ্ভাসিত হয়ে উঠে ওই সময়ের আল্লাহ পাক রব্বুল্লা আলমীন শপথ করছেন অমা খালাক জাকারা ওয়াল অনসা আর যিনি আল্লাহ নর এবং নারী সৃষ্টি করেছেন মা এখানেও মানের অর্থে মা মানে বস্তু যে বস্তু হয় তো যে বস্তু সৃষ্টি আল্লাহ পাক নিজের সত্তা সম্পর্কে বলছেন যে আমি আমার সত্তার শপথ করছি দাতে শপথ করছি অমা খালাক জাকারা ওয়াল উনসাহ আর যে আল্লাহ পাক নর আর নারীকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর আমি শপথ করছি এই তিনটি শপথ করার পরে আল্লাপাক এর সাদ করেছেন মানুষ দুই রকমের এক হচ্ছে দুনিয়ামুখী একটা হচ্ছে দিনমুখী আবার যারা দিনমুখী তারাও বহু মুখী দিন সঠিক দিনের ওপর আছে না ভ্রান্ত দিন আছে ধর্মের ওপর আছে না বিদাতি ধর্মের ওপর আবার তারপরে এক এক ধর্মের শেষ নাই হ্যাঁ উপদলের শেষ নাই ফেরকার শেষ নাই কোন ফিরকার ফেরকার তারপরে কাজকর্মের ক্ষেত্রেও পাপ বিভিন্ন লোক বিভিন্ন পাপে আছে কেউ হারাম খাওয়ার পাপে আছে, কেউ হারাম কাজ করার পাপে আছে। কেউ হারাম কথা বলার পাপে আছে। কেউ নেকির কাজে লেগে আছে তারপরে আল্লাহ ফকরাবুল আলমীর মানুষের মধ্যে একরকমের প্রতিভা দেননি সত্তা নিঃসন্দেহে তোমাদের এই পৃথিবীতে আর দুই পথের অনসারীদের আল্লাহ পাক প্রথম পেশ করছেন আর সেই পথে যারা চলে আল্লাহ পাক তাদের জন্য রাস্তাকে আরো সহজ করে দেন মহানাল সাদ করেছেন ফাহ্মা মান আতা ওয়াকা ওসব হুসনা সুতরাং যারা দান করে আতা মানে দিয়ে থাকে দান করে থাকে আর সংযত জীবন জীবনযাপন করে পাপ মুক্ত জীবন জীবনযাপন করে আল্লাহকে ভয় করে অসা বেলে হুসনা এবং ভালো বিষয়কে বিশ্বাস করে হোসনা যেটা ভালো বিষয় উত্তম বিষয় সেটাকে বিশ্বাস করে হাসানের স্ত্রী লিঙ্গ হচ্ছে হুসনা এই ভালো বিষয় কি সবচেয়ে ভালো যে বিষয়টি সেটা হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র ইহিল্লাহ আল্লাহ ছাড়া একে সত্য বাবুদ নাই সুতরাং এই লোক করে দান করে আল্লাহকে বয় করে আর তৌহিদে বিশ্বাসী আল্লাহর একত্রে বিশ্বাসী তার শিখনে বড় শিখনে ছোট শিখনে নেই সদিল হোসনা তৌহিদকে বিশ্বাস করেছে আর হোসনা উত্তম জিনিস হচ্ছে সন্ন্যত রাসুল্লাহাম আদর্শ সুতরাং রাসুল্লাহ আসলাম আদর্শে বিশ্বাসী আদর্শ মানব আমার কাছে একমাত্র একজন তিনি মাহমুদ রসুল্লাহ আসালাম সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তার কাছ থেকে দলিল প্রমাণ দেব তিনি যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলব যা তিনি বারণ করেছেন ফজতে নেবো বেঁচে থাকবো আমি সদা কাবিল হোসনা হুসনা জান্নাতের একটি নাম তো এই তো স্থির পারে যে যে ব্যক্তি জান্নাতকে বিশ্বাস করলো জান্নাতকে বিশ্বাস করে দান করে কি জন্য জান্নাতে বিশ্বাসী সেই জন্য আল্লাহকে ভয় করে কেন জাননাতে বিশ্বাসী সেই জন্য আর যে কোনো সত্য কথা ভালো কথাকে ভালোবাসে আর বিশ্বাস করে ফাসানো ইয়াসের ইউসরা যারা এইরকম হবে তাদের জন্য আমি নিশ্চয়ই সহজ পথকে সহজ করে দেব তার জন্য সহজ পথকে আল্লাপাক সহজ করে দেবেন সহজ পথ হচ্ছে দিন ইসলাম সহজ পথ হচ্ছে সৎ জীবন যাপন পাক সহজ করে দেবেন ফাসানো ইয়াসের রুহল ইউসরা ও আম্মা মাম বা খেল পক্ষান্তরে যারা কৃপণতা করবে আর বেপরোয়া হয়ে যাবে লাগামহীন তার চলার বলার আর জীবন জীবনযাপনের কোনো সীমানার নেই যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা তাই বলে আর যা ইচ্ছা তাই খায় যা ইচ্ছা তাই পান করে তার কাছে পানি আর মদে পার্থক্য নেই আর কুকুর শুকুরের গোস্তু আর গরু ছাগলের গোস্ত কোনো পার্থক্য নেই সুদ আর ব্যবসায় কোনো পার্থক্য নেই রকম যারা বিপরোয়া যারা আল্লাহ আল্লাহাকের দিন থেকে ওয়াক জাবিল হোসনা আর ভালো বিষয়কে যে অমান্য করল জান্নাতকে অস্বীকার করলো তৌহিদকে অস্বীকার করলো এইরকম যারা আল্লাহ ফকরবুল বলছেন ফাসান তার জন্য বা এই ধরনের লোকদের জন্য কঠিন পথ সহজ করে দেব কঠিন পথ পাপের পথ সহজ করে কঠিন কিন্তু আর জাহান্নামের পথ কঠিন পথ সেই পথকে আল্লাহ সহজ করে কারণ সে ভালো হওয়ার চেষ্টা করেনি আর ভালো বিষয়কে বিশ্বাস করেনি আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের রসুল সাল্লা সাল্লাম এই মর্মে বলেছেন যে যেই ব্যক্তি ভাগ্যবান তার জন্য সহজ করে দেওয়া হবে ভালো কাজ আর যে হতভাগা তার জন্য মন্দু কাজকে সাজিয়ে সাজিয়ে পেশ করবে শয়েতান জয়ান আলম শয়েতান আম আলম হাসাদ্দহম তখন আল্লাহ রাস্তায় চলতে বাধা প্রাপ্ত হবে চলবে না তার জন্য কঠিন লাগবে নামাজ পড়া খুব কঠিন লাগছে নামাজ পড়া খুব কঠিন লাগছে কিন্তু পয়সা হারামে ব্যয় করতে বলেন পয়সা যাচ্ছে তারপরেও কোনো অসুবিধা নেই নবী হয়েছে। আল্লাহ পাক যার জন্য সৃষ্টি করেছেন জান্নাতের জন্য জাহান্নামের জন্য ওই রাস্তা সহজ হয়ে যাবে কিন্তু তার মানে এই নয় যে আমাদের কোনো স্বাধীনতা নেই স্বাধীনতা আল্লাহ ছিনিয়ে নেছেন শরীরে আমরা স্বাধীনতা অনুভব করছি ভালো মন্দ দুটোর যে কোনোটাই করতে পারি আমরা সুতরাং আপনার অন্তরে যখন আল্লাপাক রব্বুল আলমিন এখলাস দেখবে নিষ্ঠা দেখবেন সততা দেখবেন আল্লাপাক সৎ পথকে সহজ করে দিবেন। আপনার অন্তর পাপিষ্ট পাপিষ্ট হয়ে যাবে আর অন্তর ভালোকে গ্রহণ করতেই চায় না ভালো লোক দেখতেই চায় না ভালোর কথা শুনতেই চাই না তখন আল্লাহ পাক জাহান্নামের রাস্তাকে সহজ করে দিন পাপ করতে মজা লাগবে আল্লাহ সৃষ্টিকর্তা এই জন্য একথা বলা হয় তিনি সহজ করে দেবেন আর না হলে নিজেই আসলে বেছে নেছে তার যখন ধ্বংস হবে মারা যাবে তখন তার ধন সম্পদ কোনো কাজে আসবে না অমায়ুগুনি আনহ কোনো কাজে আসবে না এন আলাইন আল আলহদা তারপর আল্লাহ না দায়িত্ব হেদায়তের আমার মানুষকে হেদায়ত করা রাস্তা দেখিয়ে দেওয়া এই দায়িত্ব আর গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া এই দায়িত্ব আমার সাল্লা তোমার কাজ হচ্ছে শুধু পৌঁছে দাও আর কে হেদায়ত পাবে পাবে না এই দায়িত্ব আমার এ হচ্ছে হেদায়ত করা রাস্তা দেখানো আর সৃষ্টিগত রাস্তা দেখানো মানুষকে সৃষ্টি করে আল্লাপাক প্রত্যেকটি সৃষ্টি মকলুকে সৃষ্টি করে আল্লাপাক দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন হেদায়ত মানে দিক নির্দেশনা দিয়েছেন কোন পশু কি খাবে মানুষের আহার কি হ্যাঁ মানুষ কিভাবে চলবে কিভাবে বলবে বাক শক্তি খোলা সুতরাং তোমাদেরকে দাও দাও করে জলা আগুন থেকে সতর্ক করেছি হে মানব জাতি জাহান নামকে ভয় ইল্লাল আশকা সেই জাহান্নামে যে সবচেয়েতে বেশি হতভাগা ভালো কথা বললে মুখ ফিরিয়ে নিয়েছে ওয়াসায়না বোহাল আতকা আর এই জাহান্নাম থেকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে আল্লাপাক বাঁচিয়ে দেবে না ওয়াসায় জান্না এই জাহান্নাম থেকে এই জ্বলন্ত দাও দাউ করে জল আগুন থেকে আল্লাপা দূরে রাখবেন কাকে যে আল্লাহরু যে অধিক আল্লাভ আতকা বিশেষ ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে একটি তফসিল এই আয়াত সম্পর্কে সাহাবাহিক বলতেন যে আকর সিদ্দিক সম্পর্কে নাজুল হয়েছে আর আতকা আকর সিদ্দিক সবচাইতে পরেজগার আল্লাহ ভিরু এই উম্মতে রসুল আল্লাহ সাল্লাহামের পরে আকর সিদ্দিক আল্লাহ তালাম আর এছাড়াও যে কোনো আল্লাহ ভিরু মমিন সম্পর্কে এই আয়াত বাস্তায়ন হইতে পারে যদি তারা ওই রকম ধন সম্পদ কে হারাম থেকে পাক করার জন্য আর অন্তরকে পাক করতে চায় কৃপণতা থেকে সংকীর্ণতা থেকে আর পাপের কামনা বাসনা থেকে সেই জন্য দান খেরাত করে আর জাকাত ফরজ আদায় করে থাকে ওম আলী আহাদিন আন্দা তুজ্জা এ আয়াত নাজিল হয়েছিল অবাকর সিদ্দিক রাজিয়াল তালানহর সম্পর্কে সেই হাদিসে রয়েছে যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম নির্দেশে যখন ওই মজলুম নির্যাতিত যে দাসগুলি গোলাম গুলি কাফেরদের ঘরে ছিল যেমন তার মধ্যে একজন বেলা রাজিয়াল্লাহ তালানহর এই রকম ছয়জন গোলামকে একই দিনে অবাকর সিদ্দিক বড়ো পয়সাওয়ালা মানুষ ছিলেন আর সেই পয়সাকে আল্লাহর দিনের খেদমতে উৎসর্গ করেছেন তিনি তো ছয় গোলামকে খরিদ করে মালিকদের কাছ থেকে তোমরা এত মারছ কি তোমাদের কথা শুনে না সেই জন্য আচ্ছা ঠিক আছে আমি কিনে নিচ্ছি তোমরা বিক্রি করে দাও তাদের জুলম অত্যাচার থেকে রক্ষা করেছিল সিদ্দিক রাজি আল্লাহ তালা এদেরকে স্বাধীন করে দিয়েছিলেন নিজের গোলাম বানিয়ে রাখেননি কিনে নেওয়ার পরে তার অধিকার চলে যে গোলাম বানিয়ে স্বাধীন করে দিয়েছে এখন স্বাধীনভাবে আল্লাহরি বাদ বন্ধ করো তো এই মর্মে নাজল হয়েছে তখন এই কাকির আবুল আবু আবু বলতে আচ্ছা এরা কোনো সময় ভালো আচরণ করেছে আহ অবদান করল ব্যক্তির তার ওপর কোন রকমের অনুগ্রহ নেই যে তুজ্জা তার প্রতিদান দেওয়া হচ্ছে আউবাকার তার বদলা দিতে চাইছে যে স্থানের বদলে এহসান এইটা নয় তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য আলা। তবে তার মহান রবের চেহারার সন্ধানে চেহারার তলাশ অর্থাৎ চেহারা বলতে আল্লাপাক রবীন্দ্র সন্তুষ্টিক বোঝানো হয়েছে তো আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের সন্তুষ্টি যিনি মহান তার সন্তুষ্টি ছিল আল্লাহ তালা আনোহার উদ্দেশ্য আর এই উদ্দেশ্যেই ভালো কাজ করতে হবে তাহলে মুক্তি আল্লাহ ভিহালদা আর নিঃসন্দেহে শীঘ্রই আল্লাপাক সন্তুষ্ট হয়ে যাবে ওই বান্দার ওপর যারা সৎকর্মশীল হবে তাদের পর লাভ করব বলে সন্তুষ্ট হয়ে যাবেন এখানে আমাদের সময় শেষ হয়েছে আর সুরত উল্লাহির তফসিরও শেষ হয়েছে আল্লাহ পাক আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ পাক নেলে তৌফিক দান করেন রসল্লা নবীনা মুহাম্মদ ওয়ালা আলি ওসাহাবি আজমাইন قُلْ عَرَفْتُ اللَّهَ رَبِّي أَشْرَقَ النُورُ بِقَلْبِي مَا لَقَلْبِي الشُّرُ حَيَاتِي مُلْ أَضَاءَ اللَّهُ دَرْبِي يَا لَسَعَدِي وَهَنَائِي يَا لَفَوْزِي وَعَلَائِي لَا يَطِيبُ الْعَيشُ إِلَّا রটা অতি পবিত্র মাস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 জানুন রামজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন প্রতিদিন সন্ধ্যা সকাল আটটায় বাংলাদেশে বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন বিলাল মাদালী তাই আসুন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 बुलूगुल मारान कल सन्दा छटाय पुन सम्प्रचार दोपुर देर बीस टी बांगल्